Bye.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 আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের অধিবেশনে আমরা আল্লাহর জন্য বিনয়ী হওয়া আল্লাহকে বিনয়ের সাথে ভয় করা সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা কয়েকটি পর্বে বিনয়ী হওয়া সম্পর্কে আলোচনা করেছি আজকে নামাজে বিনয়ী হওয়া এবং বিনয়ী চিত্তে নামাজ আদা করা সংক্ষেপে আমরা কথা বলবো। মহানবুল আলমিন সৌরাতুল মকমিনুনের দুইটি আয়া এই দুইটি আয়াতে নামাজে বিনয়ী হওয়া সম্পর্কে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা মমিনদের পুরস্কারের ঘোষণা প্রথমে দিয়ে নিয়েছেন কদ আফলাহল মকমিনুন মমিনরা সফল কাম আল্লাহন যারা নামাজে বিনয়ী যারা তাদের নামাজকে বিনয়ের সাথে আদা করে থাকে ভয় ভীতির সাথে আদা করে থাকে তারা মুক্তি পেয়েছে মোহানবুল আলমিন এছাড়াও তার বেশ কয়েকটি আয়াতে মমিনদের অনেকগুলো গুণ আলোচনা করেছেন আজকে এর যে বিষয়টি আমরা আলোচনা করছি তার সাথে যেহেতু সম্পৃক্ত নামাজে বিনয়ী হওয়া ভয় ভীতির সাথে নামাজ পড়া এর উদাহরণ আমরা বাস্তব চিত্রকে নিয়ে আলোচনা করলে আমরা স্পষ্ট হতে পারবো বর্তমান আমাদের অবস্থার কথা বলছি আমাদের যে নামাজগুলি এই নামাজগুলি নিয়ে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের নামাজের সাথে মিলাতে হবে আমাদের নামাজগুলিকে নিয়ে মিলাত হবে মোহানবুল আলামিনের এই অংশের সাথে যে অংশে তিনি মমিনদের গুণ বর্ণনা করেছেন আল্লা দিন আহম ফি সালিম খসায়ুন যারা তাদের নামাজে বিনয়ী তাহলে আমি আপনি নামাজে বিনয়ী হতে পেরেছি নামাজকে বিনয়ের সাথে ভয় ভীতির সাথে আদা করতে পেরেছি যদি উত্তর হয় নেগেটিভ তাহলে সেটি খুব কষ্টকর ব্যাপার এবং তার জন্য আলোচনা পর্যালোচনার দরকার এবং আপনার পর্যালোচনা আপনি করবেন আমার পর্যালোচনা আমার করা উচিত তবে যারা হা উত্তর দেবেন তাদের জন্য মোহানডুল আলামিন তিনি পুরস্কার ঘোষণা করেছেন যেটি হলো মোমিনদের গুণ যে তারা নামাজে বিনয়ী হবেন আজকের নামাজগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে আমার ওই ছোট অবস্থার একটি ঘটনা স্মরণ হয় আর এই ঘটনা বলছিলেন আমার প্রাণপ্রিয় এক শিক্ষক তিনি ক্লাসে আমাদের নামাজগুলির উদাহরণ দিচ্ছিলেন যেই উদাহরণটি আপনাদের জন্য আমি পেশ করতে চাচ্ছি যার মাধ্যমে আমরা কিছুটা শিখতে পারব তিনি আমাদের নামাজগুলোর উদাহরণ দিলেন যে সমাজে এক শ্রেণীর মানুষের নামাজগুলো এমন নামাজ যেটি প্রতিযোগিতামূলক নামাজ প্রতিযোগী যখন প্রতিযোগিতায় নামে তখন তার জন্য তার কিছু প্রস্তুতি থাকে এবং প্রতিযোগিতায় তাকে সাইন করার জন্য তার যতগুলো পদক্ষেপ সব পদক্ষেপগুলো তার মাঝে থাকে এক ব্যক্তি তিনি নামাজ পড়তেন না নামাজ পড়েন না নামাজ সম্পর্কে তার ধারণাও নাই তবে মানুষকে দেখেন যে নামাজ তারা পড়েন তাদের সাথে আজকে আমাকে সঙ্গ দিতে হবে আমিও নামাজ পড়ব छोटे नहीं गल आसो बाबा आज के नाम पढ़े आसप्रिय दर्शक आसले एम एक घटना बोलते चले जार मध्यमें किब एवं नामज़े कि भाव बनयी होचित अथवा बनयीमुक्त जो नाम समाजे अहरह चलते तरह दृष्टान बुझते नहीं नाम एटेंड करल जखाम साहेब नामजे दाड़ें जामा दाड़ें জামাতে নামাজ আদা করলেন তার সাথে এবং তিনি যেভাবে নামাজ পড়েছেন ঠিক তাই পড়েছেন সামনে ডানে বামে তিনি দেখেছেন যেভাবে তারা নামাজ পড়েছেন তিনিও সেভাবে নামাজ পড়লেন নামাজ শেষ যখন হলো ইমাম সাহেব যখন তিনি সালাম ফিরলেন এর কিছুক্ষণ পর দেখা গেল যে এখন সবাই এক একই নামাজ পড়ছে এবং এ একই নামাজ তিনি বুঝতে পারেননি আমরা প্রথমেই বলেছি তিনি নামাজ সম্পর্কে অজ্ঞ নামাজ কিভাবে পড়তে হয় নামাজ ফরজ নফল সন্নদ কি কি নামাজ আছে সেটিও তিনি জানেন না তিনি দেখলেন যে এখন নামাজ পড়া হচ্ছে একাকি এবং একাকি নামাজের মাঝে দেখা যাচ্ছে যে কারোর সাথে কারো মিল হচ্ছে না কেউ আগের উপরে যাচ্ছেন কেউ পরে যাচ্ছেন তিনি ভাবলেন যে জানি না হতে হতেও পারে যেখানে প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতায় আমাকে ফার্স্ট হতে হবে আমি সর্ব উত্তম হব এবং প্রতিযোগিতায় যখন ফাঁস হবে তখন আমার নামাজকে দ্রুত আদা করতে হবে তারা যদি পড়ে দুই রাখাত আমাকে পড়তে হবে চার রাখাত তিনি তার ছেড়ে করলেন বাবা তুমি বসো তারা কত নামাজ পড়তে পারে আমার চেয়ে বেশি নামাজ পড়তে পারে তারা সেটি কখনোই পারবে না তুমি বসো নামাজ শুরু করলো এবং নামাজ তিনি পড়লেন এত দ্রুত নামাজ পড়লেন এক মিনিটে পাঁচ রাখাত হতে পারে একজন মানুষের যখন রুকু শেষ দাগুলো সঠিকভাবে মহান্রপুল আরামিন যখন নামাজে বিনয়ী হতে বলেছেন আর এ বিনয়ের দৃষ্টান্ত দিয়েছেন নবী মোহাম্মদ আলী আসাল্লাম প্রাণপ্রিয় দর্শক তিনি নামাজ শেষ করলেন এই দৃষ্টান্ত থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের নামাজগুলো প্রতিযোগিতামূলক নামাজ হচ্ছে কে বেশি পড়তে পারে এই প্রতিযোগিতায় হয়তো আমরা নিয়েছি এত স্প্রিটে নামাজ হয় যে তার এই স্প্রিটের ফলে তার নামাজ ধ্বংস হচ্ছে তার নামাজগুলো হচ্ছে না মহান রব আরমিন গ্রহণ করে নিচ্ছেন না সেটিও তিনি ভুলে গেলেন প্রিয় দর্শক ক্ষেত্রে আমার নামাজগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে আসলেই আমি নামাজে বিনয়ী কিনা। না এ অংশ আপনি আপনার নিজকে প্রশ্ন করুন যে আমি আসলে নামাজে বিনয়ী হতে পেরেছি আমি কি মোহামবুল আলমিনের সামনে দাঁড়াতে পেরেছি যে দাঁড়ানোর কথা রবি সাল্লু আলহিম এহসানের ব্যাখ্যাতে বলেছেন যে তুমি নামাজে এমনভাবে দাঁড়াও কান্না তার যে তুমি এই বলে जे जो मोहानबुल आलमीन के तुम देखो जो मोहानबुल आलमीन सामने दाड़े अल्लाह अकबर एपनर सर्व अंगयी बनयुल झुके जार भय भीत नाम करबी भाव अपारा आपीड तो होते एक मिनिटे पाँच रखा पड़े यीडे যে তার রুকু শেষদা দোয়া কালাম কিছুই তিনি বলছেন না মুখ দিয়ে শুধু উঠা এবং বসা আজকের নামাজগুলো আমরা এই ধরনে দেখতে পাই যে তারা প্রতিযোগিতায় নেমেছেন প্রতিযোগিতামূলক নামাজ হচ্ছে প্রাণ প্রিয় দর্শক এই পদ্ধতিতে মহানবুল আরামিন আপনার আমার নামাজগুলোকে গ্রহণ করবেন কি না আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে দ্রুততার ফলে কখনো নামাজের শুধু খুজু মানে বিনয় নম্রতাই শুধু নষ্ট হয় না বরং পরিপূর্ণ নামাজ নষ্ট হয় তাহলে আলাম নবী হস্তানের উদাহরণ দিয়েছেন যে যখন তুমি দাঁড়াও তখন এই মনে করো আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি যখন আমি আল্লাহকে দেখব আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমার অটোমেটিক ভাবে পরিবর্তন আসবে শব্দগুলো আপনার মুখ দিয়ে বের হতে হবে আপনার তাজজিবী যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা আল্লাহ এই শব্দগুলো পরিপূর্ণ হবে আপনি হাতের তাসবিরগুলো যেগুলো সালাম ফেরার পরে আমাদের নেবী সাল্লা আলু সাল্লাম বলতেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এত দ্রুত আপনি বলছেন সুব হান আল্লাহ শব্দ বলতে যতটুকু সময় লাগে আপনি পাঁচবার চলে গেছেন আপনার আরও বেশি হয়েছে সুভ আপনি কি বলছেন আসলে এই পদ্ধতিতে নামাজ কখনও গ্রহণ হবে না তাহলে আপনি যখন নামাজে দাঁড়ান নামাজে বিনয়হীন হওয়ার অর্থ হল যে আপনি আল্লাহকে দেখেন এতটুকু আপনার হৃদয়ে আপনি স্মরণ করুন প্রাণপ্রিয় দর্শক তাহলে নামাজে বিনয়ী হওয়ার পদ্ধতি হলো আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এবং আল্লাহর সামনে যখন আপনি দাঁড়িয়েছেন তখন আপনার মাঝে অটোমেটিক পরিবর্তন হবে যদি এতটুকু ভাবতে না পারেন যে আমি আল্লাহকে দেখছি অন্তত এতটুকু আপনি ভাবেন যে আল্লাহ আপনাকে দেখছেন যথেষ্ট হতে পারে আপনার নামাজের মাঝে পরিবর্তন আসবে এবং এই পদ্ধতিতেই নামাজে পড়তে হবে আমরা একটি হাদিসের দৃষ্টান্ত একটি লম্বা হাদিস এই লম্বা হাদিসের দৃষ্টান্তে আমরা বুঝতে পারব যে কেউ যদি নামাজে বিনয়ী না হন যেটি মোমিনের গুণ এই গুণটি যদি তার মাঝে না থাকে তাহলে তার নামাজ মহানব্ব আলমিনের দরবারে গৃহীত হয় না এবং তিনি যদিও নামাজ পড়েন নামাজ না পড়ার মতই নবী মহমদ সাল্লি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন একদিন নবী মহমদ সাল্লি সাল্লাম মসজিদে বসে আছেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি আল্লাহর নবীর কাছে যেয়ে তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীম সাল্লিউসাল্লাম তিনি সালামের উত্তর দিলেন এরপরে তিনি তাকে বললেন। যে তুমি তুমি নামাজ পড়ে আসো। আমি তো মনে করি বললেনি তোমার নামাজই হয়নি উদ্দেশ্য হল যে তুমি নমাজ পড়ে আসো আমি তো মনে করি তুমি নামাজই পড়ো নি অথচ যে ব্যক্তি আল্লাহ নবীকে সালাম করলেন তিনি কিন্তু নামাজ পড়ে আসলেন প্রাণ প্রিয় দর্শক তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারব। নবী ও সাল্লা আলি সালামের কাছে সালাম দেওয়া হলো তিনি আতাকে ফিরিয়ে দিলেন তিনি আবার নামাজ পড়লেন আবার সালাম দিলেন তিনি একই ধরনের কথা বললেন যে যাও তুমি নামাজ পড়ো নামাজ পড়ে আসো তৃতীয়বার নামাজ পড়লেন এরপরে তিনি আবার যে সালাম দিলেন আর তার নামাজ যেটি ছিল সেটি খুব দ্রুততার নামাজ ছিল এবং বিনয় নম্রতা মুক্ত নামাজ ছিল তার নামাজে বিনয় এবং নম্রতা ছিল না প্রণপ্রিয় দর্শক নবী ও সাল্লি ওয়াকে ना ना। से व्यक्तिला नाम पढ़े आसी नाम सालाम नाम ए नामा ना तो नाम धारणा रखीना जतटूक पद्धति पढ़े जेटी एक आगे जो उदाहरण दिए एक आगे आलोचना करोगीतमूलक नाम से नाम मिले जाबी मोहम्मद सोल्ला आलि वालमे नाम्षा दिलेब नामें जेटी शरियल नाम नामय और नम्रतार नाम नाम शिक्षा दिलेंदु हादिस शुद्ध संक्षेपे आलोचना करब जेने सलिस्लें नाम दाड़े ओ परिमप दाड़े जे परिमप दाड़े दाड़ानो बोझा जाए दाड़े क्राफ पाठ कर रुकुते जा रुकुते जख जा समान আর সেখানে স্থির হবে যে পরিমাণ সময়ে তোমার অঙ্গ যে যে স্থানে সেই স্থানে পৌঁছে যায় মানে একটু সময় দিতে হবে যে সময়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজ নিজ স্থানে স্থান গ্রহণ করে নাই। যখন স্থান রুকুতে হয়ে গেল এরপরে উঠতে হবে উঠার পরে ঠিক অনুরূপভাবে আমাকে সময় দিতে হবে এবং সেখানে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর আমার অঙ্গ আবার সঠিক স্থানে পৌঁছে যাবে এরপরে আমি সেজদায় যাবো সিজদাতেও আমাদের পরিপূর্ণ নামাজ नबीम महम्मद सल्लाह आलीसल्लम शिक्षा दिलें यीस विषय की आशा करी अपनी बुझे पेन जे नामज़े बनयी होते आलोचित हादी थके बुझते पेल के दैनन्दिन जीवने वास्तव में रूपदान करते हैं नामगुली के नबीमद सोल्ला अलिस्सल्लम नाम मिलिए नीते और से हे बिनयी और नम्रतार नाम प्रणप्रिय दर्शक हमारे ही साथे थकून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 शुक्रवार रत दस टुन सम्प्रचार सकाल साढ़े आठटी मानवतार पथ प्रदर्शक अलफर आन करीम कर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 সুপ্রিয় দর্শক নামাজে বিনয় হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম তার মাঝে সর্বোত্তম পদ্ধতি হল নবীম সাল্লি ও সাল্লামের প্রদর্শিত পথে নামাজ পড়া রুকু एवं दुआगुली के सठिक भावे नम्रतार्थे खूब धीर गति आदा करा यो नामजे बनयी हवा नामज़े बनयी हवार आ कि दिक आज दो हादी आलोचना करते जेहेतु नामज़ा जीवन मुमिन जीवन सब चे गुव्वपूर्ण एक इबादत जे इबादत छाड़ा नबी सल्लाह अलहीसल्लम মোমিনের পরিচয়ের কথা বলতে যে বলেন মোমিনের পরিচয় হলো তাদের মাঝে নামাজ থাকবে আল্লাহ একবার যে আমাদের মাঝে এবং তাদের মাঝে মমিনদের মাঝে আর যারা মমিন নয় তাদের মাঝে মুসলিম এবং অমুসলিমের মাঝে যে বিষয়টি পার্থক্য করে সেটি হচ্ছে নামাজ আল্লা আহ বা না ও বাইনাহম আসাল আল্লাহ নিয়ে বলেছেন আমাদের মাঝে এবং তাদের মাঝে আহ অঙ্গীকার হলো নামাজ আমরা নামাজ পড়ব তারা নামাজ পড়বে না আর যে ব্যক্তি নামাজ সেয়ে দিল সে কুভরি করল প্রাণপ্রিয় দর্শক এই জন্য নামাজ নিয়ে আমরা একটু বেশি আলোচনা করছি যে যারা নামাজ পড়েন না তাদের উচিত হল মহান রব আলিনকে ভয় করে তার জন্য নত হয়ে নামাজকে পরিপূর্ণভাবে জীবনের মাঝে বাস্তবে রূপদান করা যেটি হলো ইমানের পূর্ণতা আর সাথে সাথে তাদের ব্যাপারে আমরা আলোচনা করছি उपस्थिति जरा नामयी होते नामयी भाव का नहीं जार फले विषय आलोचना नाम नबीम सलमान जे पद्धति दे नाम महानबुल आलाम ग्रहण करते चान ना तर माटी पद्धति जो घटना सुनी तेल महानब्ल आलमी निष्ठा करें बला तक ও আন্তুম সুকার যে তুমি নামাজের কাছাকাছি যেও না তুমি নামাজের নিকটে যেও না ও আন্তুম সুকার এমন অবস্থায় যে তুমি মাতাল মদ খেয়ে মাতাল অবস্থাতে আছো আর এই অবস্থাতে নামাজের কাছে যেও না কারণ যখন মদ হারাম করা হয় তখন আমরা খুব ভালো করে জানি যে সেটি পর্যায়ক্রমে হারাম করা হয় কখনো নিষেধ করা হলো যে মদের লাভের চেয়ে ক্ষতির দিকগুলো বেশি আছে অতএব সেটিকে চেয়ে দাও এরপরে সেটি নামাজে যেও না ইত্যাদি ইত্যাদি তো হোক আমরা আলোচনা করছিলাম যে নামাজে বিনয় হওয়ার যে দিকগুলি সেদিকগুলি নিয়ে তাহলে এ আয়াত থেকে আমরা বুঝতে পারি যে যখন মানুষ সে ব্রেন সুস্থ থাকে না তখন সে নামাজ পড়তে পারে না কারণ কারণ হলো সে নামাজ পড়তে যে আল্লাহর কাছে কামনা করবে ইহদিনা সেরাত মুস্তাকিম বলবে নাকি গালি দিবে সে নিজেও জানে না অতএব তার উচিত হল নামাজের কাছে না যাওয়া আর এটি ছিল সেই প্রথম অবস্থার ঘটনা এখন আমাদের চিত্রর সাথে যদি আমি মিলিয়ে নেই তাহলে আমরা বুঝতে পারব যে নবী মসাল আলী আসাল্লামের বেশ কিছু হাদিস আছে যে হাদিসগুলোর ভাষ্য হল যে কোনো যুক্ত অবস্থাতে নামাজ না পড়া নামাজের কাছে না যাওয়া এবং সেটি বিনয় নম্রতার খেলাফ উল্টো কারণ বিনয়ী হতে হবে নামাজ আমাকে বিনয়ী চিত্তে আদা করতে হবে আল্লাহর ভয়ের সাথে আদা করতে হবে আর আমি এমন অবস্থায় নামাজ পড়ছি যেখানে আমার দূর টেনশন আছে যেমন মনে করুন টেনশনের মাঝে একটি টেনশন আমরা সবগুলোকে আবার একই পাল্লাই মাপবো না কেউ আবার বলেন যে নয় ভাই আমি টেনশনে আছি বিধায় নামাজ পড়ছি না নওজুব্লাহমিন্দালে আজকের সমাজে কিন্তু এক শ্রেণীর ভাইয়েরা যারা নামাজ পড়েন না তাদেরকে জিজ্ঞেস করা হয় ভাইয়া নামাজ সম্পর্কে এই ধরনের অবস্থা কেন ভাই বড়ো টেনশনে আছে বিধায়ী নামাজ পড়ছি না আসলে টেনশনের জন্য নামাজ ছাড়তে হবে তিনিও দলিল দিতে পারবেন না তবে আমরা যেই দিকগুলি শরীয় ছাড় দিয়েছে সে দিকগুলির কথা আমরা বলতে পারি তার মাঝে একটি দিক হলো রেবি আলহিম খাদ্যর যে একটি অবস্থা মানুষের মাঝে স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক অবস্থা যখন মানুষ ক্ষুধার্ত হয় তখন তার অবস্থা স্বাভাবিক চেয়ে অস্বাভাবিক হয়ে পড়ে এর জন্য ক্ষুধার্ত অবস্থাতে যেমনভাবে নামাজ অ্যাটেন্ড করতে পারবে না নামাজ তার জন্য কিছুটা হলেও তার জন্য সময় দেওয়া হয়েছে তাকে অনুরূপভাবে যদি বিচারক হন কাজই হন তাহলে বিচারক হয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না কারণ ক্ষুধার তো আছেন যদি খুদার মুহূর্তে রাগের মুহূর্তে এই মুহূর্তগুলো মানুষের একটি ব্যতিক্রমূর্ত এই জন্য হাদার ও আল ইসা একটি হাদিস হল ইদা হাদারল আশা ওল ইসা ফিম আশা আল আল আল ইসা নেব সাল্লিহলাম বলেছেন যখন তোমাদের সামনে দুইটি জিনিস এসে উপস্থিত হবে একটি হলো আশা রাতের খাবার আর আরেকটি হলো ঈশা ঈশার নামাজ দুইটি যখন একসাথে উপস্থিত হবে আশা আলাল ঈশা তখন তুমি প্রাধান্য দাও খাদ্যকে আশাকে রাতের খাবারকে কে নামাজের পূর্বে আর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো এই হাদিস থেকে যে নবী মহম্মদ সালিউসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে এমন কোনো যদি অবস্থা হয়েও যায় যে অবস্থাতে আমি বড় ক্ষুধার্ত এবং সেখানে খাদ্য আমার সামনে চলে এসেছে এদিকে আজানো হচ্ছে এক ক্ষুধার্থও বটে নবী মোহাম্মদ সাল্ল আসাল্লাম বলেছেন যে উচিত হলো সে নামাজে বিনয়ী হবে আর যদি ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়ে তাহলে সেটি বিনয়ীর পরিপন্থী অতএব তিনি আগে খাদ্য গ্রহণ করবেন এর পরে নামাজ পড়বেন সুপ্রিয় দর্শক এ কে আবার আমরা উল্টো বুঝবো না কারণ আজকে সমাজের মানুষ উল্টো চলার মানুষের সংখ্যা যথেষ্ট রয়েছে যারা দলিল গ্রহণ করতে চায় উল্টো দলিল এবং তাদের সুবিধার দলিল তারা হলেন সুবিধাবাদ তাদেরকে বলা যেতে পারে যে তারা হলেন সুবিধাবাদ আমরা সবার কথা বলছি না আর সকলে এ কাজও করেন না কিছু সংখ্যক মানুষের কথা বলছি যারা কখনো কখনো উল্টো দলিল গ্রহণ করেন যেমন আমরা মদের ওই যে আগের ঘটনা বলেছিলাম যে আল্লাহ তালা বলছেন তোমরা নামাজের কাছে যেও না কেউ যদি বলে এ ধরনের দলিল আমরা অনেকবার শুনেছি বা শুনে থাকি যে তিনি বলেন যে আল্লাহ তালা বলেছেন কোরআন মসজিদে নামাজের কাছে যেও না অতএব আমি নামাজে পড়বো না আর এই কথাটি আল্লাহ তালা কোরআন মসজিদে বলেছেন তনুরূপ ভাবে কেউ যদি একথা বলেন যে নামাজের কাছে যেও না আল্লাহ তালা নিষেধ করেছেন এবং দলিল ঠিক আছে কিন্তু দলিলের রূপ তিনি তুলে ধরেননি তার সাথে যেটি সম্পৃক্ত সে অংশে তরুণ তুলে ধরেছেন এবং কেউ যদি নামাজ পড়তে না চান তাহলে তিনি এ ধরনের যুক্তিও কিন্তু খারাপ করতে পারেন আর এই খাদ্য এসেছে নামাজ কোথায় পড়বো আমি ব্যস্ত আছি নামাজ কীভাবে পড়বো আমি এখন ডিউটিতে আছি নামাজ কিভাবে পড়বো সবগুলোকে তিনি নেগেটিভ সাইডে নিয়ে তার মতো করে ফেলেন আসলে এটি কখনো মমিনের উচিত নয় কারণ মমিনরা হবেন এমন যাদেরকে মহানবুল্লা আরামিন पुरस्कार दान कर नबीमू सल्लाह आलही सल्लम तरह गुण बर्णना कर मसिद नबीमू सल्लाम तरह गुण हल्के महानबूल आलमीन आरस्य छाय दान कर मस्जिद झूलतमें मीब कजाम कौन आजान है से मुहूर्त गो खाल ঈশা নামাজ কখন হয় আর তিনি যদি বলেন যে আটটা পাঁচে ঈশা নামাজ দাঁড়াই আর ঠিক সেই মুহূর্তে আমি খেতে বসবো আর অর্ডারও থাকবে বাড়িতে যে আটটা পাঁচে আজান হবে আটটার সময় খাদ্য তুমি আমার টেবিলে নিয়ে আসো আর আটটা পাঁচে যখন আজানো হবে অতএব আমি হাদিসকে ফলো করছি এবং আমি নামাজকে একটু পরে পড়বো নামাজ শেষে এগুলো ঘরেই নামাজ পড়ে নেব ইত্যাদি কথাগুলো এগুলো আসলে শরীরের দৃষ্টিতে সঠিক নয় বরং এগুলো হলো নিজস্ব কোনো যুক্তি এবং উক্তি যেগুলো আল্লাহ তালা গ্রহণ করে নেবেন না যে অংশে আমরা ছিলাম সেটি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা আলী আসাল্লাম প্রাধান্য দিয়েছেন যে কখনো যদি এ ধরনের ঘটনা ঘটেও যায় মানুষের জীবনে হতেও পারে যে ক্ষুধার্ত অবস্থায় আছি আর আমার কাছে খাদ্য চলে এসেছে এ ধরনের শুধু এসা নয় আর অন্য নামাজও হতে পারে আপনারা জোহরের সময় হতে পারে আপনি কোনো এলাকায় গেলেন নামাজ সম্পর্কেও আপনার সঠিক ধারণা নাই আর ক্ষুধার্ত আছেন খাদ্য নিয়ে আসা হলো আর আজানো হচ্ছে আপনি প্রাধান্য দেবেন খাদ্যকে কারণ খাদ্য খেয়ে তারপর নামাজ পড়বেন বরং ক্ষুধার্ত অবস্থায় নামাজে যে আপনার টেনশন থাকবে টেনশন থাকবে খাদ্যের দিকে নবীলাম অন্য একটি হাদিসে আলোচনা করেছেন তোমরা এখন আগে খাদ্য গ্রহণ করো তাহলে এই খাদ্য গ্রহণ করাটি হলো বিনয়ী নামাজে আপনি বিনয়ী হবেন টেনশন মুক্ত নামাজ পড়বেন সুপ্রিয় দর্শক ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি মানবতার অস্তিত্বের জন্য তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম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 देख अर्धांगिनी ना ती प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे बीज टी बांगल है